আলা সম্মানিত উপস্থিতি আজকে আমরা জিহাদের লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে সামান্য আলোচনা করব ইনশাআল্লা জিহাদের লক্ষ্য ও উদ্দেশ্য এ সম্পর্কে উল্লেখ করতে গিয়ে উলামাইকরাম ছোট বড় অনেকগুলো বিষয় উল্লেখ করেছেন তো আমরা সেখান থেকে ইন্সা আল্লাহ সামান্য কয়েকটি লক্ষ্যের কথা সামান্য কয়েকটি উদ্দেশ্যর কথা আজকে আলোচনা করবো ইংশাউল্লাহ জিহাদের যত লক্ষ্য ও উদ্দেশ্য আছে এর মধ্যে হতে একটি অন্যতম উদ্দেশ্য হল এজাহার উদ্দিন দিনকে বিজয়ী করা জিহাদ ফরজর অনেকগুলো কারণের মধ্যে এটি একটি মূল উদ্দেশ্য যে মানবপ্রসিত সকল মতবাদ যেমন গণতন্ত্র সমাজতন্ত্র রাজতন্ত্র জাতীয়তাবাদ ধর্ম নিরপেক্ষতাবাদ এবং পূর্বাকার যত মতবাদ আছে সকল ধর্মীয় মতবাদ যেমন ইয়ুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধ ইত্যাদি মতবাদকে ধ্বংস করে আল্লাহর জমিনে আল্লাহর দিনকে বিজয়ী করা আল্লাহর দিনকে বিজয় আকারে প্রতিষ্ঠিত করা এটাই ছিল জেহাদের উদ্দেশ্য যেমন এ প্রসঙ্গে আল্লা সুবাহ বলেন অর্থাৎ তিনি পূরণ করেছেন আপন রাসুলকে হেদায়েত ও সত্যদিন সহকারে যেন এ দিনকে অপর অপর দিনের উপরে অন্য সকল ধর্মের উপরে জয়যুক্ত করেন বিজয়ী করেন যদিও মোসিকা তা মনে করে অপছন্দ করে এভাবে অন্য এক আযাতে এসেছে আল্লা সুবাহানহা বলেন হুয়াল্লাদি তিনি তার রসুলকে হেদায়েত ও সত্য ধর্ম সহ পূরণ করেছেন যাতে একে অন্য সমস্ত ধর্মের উপরে জয়যুক্ত করেন छत्यप्रतिष्ठार रूपे आल्ला जथेष्ट जखन सुल्लम उदहुद फिर माध्यम जानते परलें जबा नामक एक एलिक लोकर शिर्की लिप्त तक तक दिन दिखे आहवान करलें ते दिन ग्रहण करते बोलें जमन बेपार्टी कुरानिशे सुरानामे وَجدَها وَقومهاَا يسجدونَ للشَّممسِ منِن دونُ اللهه وَوزََّنَ لَ الشَّيطان عمااللَهُم فَصدَدَّهمم عن السَّبِيِ فَهُم لا يَحَدونون على يَسجدون لللههِ الذي يُخْرِرجُ الْ الخَبْأ في السماواتِ والالأو والأَرضِ, والأرض وَيعلملَُ ماَا تُخفُونَ وَما تُعنون الله ل إه إلههُ رَبُّ الْ العْرش الععظيم رْتَتْ متَكِ ও তার সম্প্রদায়কে দেখলাম তারা আল্লাহর পরিবর্তে সূর্যকে চেষ্টা করছে শয়তান তাদের দৃষ্টিতে তাদের কার্যগুলিকে শোভিত করে দিয়েছে অতবার তাদেরকে সৎপথ থেকে নিবৃত করছে অতএব তারা সৎপথ পায় না তারা আল্লাহকে চেষ্টা করে কেন যিনি নবমণ্ডল ও ভূমণ্ডলের গোপন বস্তু প্রকাশ করেন এবং জানেন যা তোমরা গোপন করো ও প্রকাশ করো আল্লাহাবৃতীত কোনো উপাস্য নেই তিনি মহারসের মালিক উদ্ধদের বক্তব্য শোনার পর সুলাইমান সালাম পত্রের মাধ্যমে তাদেরকে ইসলামের দাওয়াত দিলেন এবং এক আল্লাহর হুকুমের কাছে আত্মসমর্পণ করতে আহ্বান জানালেন অন্যথায় যুদ্ধ করার জন্য তৈরি হতে বললেন যেমন কোরআন এসেছে ইন্দাহু মি সুলাইমান আউ ইন্সমিল্লাহ রহমান ইউরাহিম আল্লাহ তা আলু আলাইয়া তুনি মুসলিমিন সেই পত্র সুলাইমানের পক্ষ থেকে এবং তা এই দাতা পরমদয় আলু আল্লাহর নামে শুরু আমার মোকাবেলায় শক্তি প্রদর্শন করো না এবং বশত স্বীকার করে আমার কাছে উপস্থিত হও এখানে সাবার রানী সুলাইমান আলহিসাল্লা তুয়ালসাল্লামকে কোনো প্রকার হুমকি বা বীতি প্রদর্শন করেননি एमकी सबार ए रानी सम्पर्स सुलईमान आलिस्सलम ए धारणाओं तरपेव सुलईमान आलिस्लम तरोक्त ये आयात पढ़म जी पत्र लिखे शुदुम्रल्लाहर जमिने शीतमुक्त करार्जन दिन प्रतिष्ठा करार्ई तीन पत्र लिखे भंगीते लिखे जे तुम्हारा इसलम ग्रहण करो অন্যথা যুদ্ধর জন্য প্রস্তুত হও যুদ্ধের জন্য পরিচুত হও বিষয়টা তার ভাবার্থ আর কি যে তার এমন লেখা ছিল যে আমার মোকাবেলায় শক্তি প্রদর্শন করিও না তাহলে মোটামুটি কথা হলো যে যুদ্ধকে ফরস করা হয়েছে বা যুদ্ধের জিহাদের লক্ষ্যসমূহ থেকে একটি গুরুত্বপূর্ণ লক্ষ্য হলো যে ইসলামকে অন্য সকল ধর্মর উপরই বিজয়ী করা অন্য সকল ধর্মশক্তিকে প্রতাপকে নিম্ন করে ধ্বংস করে ইসলামকে বিজয় করা বিশ্ব জুড়ে ইসলামী হকুমত ইসলামী শাসন ব্যবস্থাকে প্রতিষ্ঠিত করা এটা একটা জেহাদের লক্ষ্য এবং উদ্দেশ্য এভাবে আরেকটি লক্ষ্য হল কাসরো সাউকাতিল কুফফার। অর্থাৎ কাফেরদের শক্তিকে চূর্ণ করে দেয়া জেহাদের লক্ষ্য উদ্দেশ্য থেকে এটাও একটা লক্ষ্য যে কাফেরদের শক্তিকে চূর্ণ করা কারণ মানুষের স্বভাব হলো পৃথিবীতে যারা শক্তিশালী মানুষ তাদেরই অনুসরণ করে এবং তাদের শিক্ষা দীক্ষা সংস্কৃতি চাল চলন রীতি নীতি অনুসরণ করে মুসলিম দেশগুলো ইংরেজদেরকে অভিভাবক ও মুরব্বী জ্ঞান করে অথচ কোরআনে বলা হয়েছে আর তোমাদের মধ্যে যে তাদের সাথে বন্ধুত্ব করবে সে নিশ্চয়ই তাদের একজন পুকুরী শক্তি বিজয় থাকলে তারা মুসলমানদেরকে জোরপূর্বক তাদের ধর্মে নিয়ে যাবে আল্লাহ সব হানাহুয়া তালা পবিত্র কোরআনে এর করেন ولا يزالون يقاتلونكم حتى يردوكم عن دينكم ان استطاعوا اترا تما <تصفيق> در সাথে যুদ্ধ করতে থাকবে যতক্ষণ না তাদেরকে তোমাদের দ্বীন থেকে ফিরিয়ে দেয় তাদের যতই খোশামোদ তোশামোদ করা হোক না কেন তাদেরকে কোনোভাবেই সন্তুষ্ট করা যাবে না তারা আমাদের প্রতি কোনোভাবেই অন্য কোনো বিষয় দিয়ে তাদের সাথে অন্য কোনো মীমাংসায় গিয়ে তারা আমাদের উপর সন্তুষ্ট হবে না তারা আমাদের উপর রাজি হবে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন অনুসরণ করো এর বাস্তব উদাহরণ বর্তমান মুসলিম শাসকগণ তারা ইয়াহুদি খ্রিস্টানকে যতই খুশি করার চেষ্টা করুক না কেন কোনো কাজ হচ্ছে না বরং যতদিন তাদের প্রয়োজন থাকে ততদিনই তাদেরকে তারা ব্যবহার করে তারপর কলার ছোলার মতো ছুরে ফেলে দেয় কাজ গুলো তারা করে যাচ্ছে তাদের শক্তির বলে এটাই কাফেরদের চরিত্র আল্লাহ সুবাহ বলেন যুদ্ধ কর তাদের সাথে আল্লাহ তোমাদের হাতে তাদেরকে শাস্তি দেবেন তাদেরকে লাঞ্ছিত করবেন তাদের বিরুদ্ধে তোমাদেরকে জয়ী করবেন এবং মুসলমানদের অন্তরসমূহকে শান্ত করবেন অয়ঃখ আল্লাহ তাদেরকে লাঞ্ছিত করবেন তাহলে আমরা বুঝতে পারলাম যে জিহাদের যত লক্ষ্য উদ্দেশ্য আছে এর ভিতরে একটি অন্যতম লক্ষ্য উদ্দেশ্য হল কাফেরদের শক্তিকে চূর্ণ করে দেওয়া তৃতীয় আরেকটি লক্ষ্য উদ্দেশ্য হলো। নাসরুল মুস্তাদসরতুল মুস্ত অর্থাৎ অসহায় অত্যাচারিত মানুষদের সাহায্য করা এবং জালিমকে এবং জালিমকে প্রতিহত করা এটি জিহাদের একটি অন্যতম উদ্দেশ্য আল্লাহতালা পৃথিবীতে মানুষকে বিভিন্ন স্তরে সৃষ্টি করেছেন কেউ ধনী কেউ গরিব আবার কেউ শক্তিশালী কেউ দুর্বল পৃথিবীর নিজাম চলার জন্য চালানের জন্য এটি খুবই প্রয়োজনীয় ছিল যাতে একে অপরকে কাজে লাগাতে পারে যদি সকলেই সমান হতো তাহলে রাস্তার ঝাড়ুদার সুইপার মেথর গুলি মাজুর কোথাও পাওয়া যেত না এজন্যই আল্লা সুহানাহু আতাহ মানুষের মধ্যে বিভিন্ন স্তর করে দিয়েছেন আল্লা সুবাহানাহু আতাহ আলা বলেন নাহনু ফিল কসমনা বাইনা রহমতকে বন্টন করে আমি তাদের মধ্যে তাদের জীবিকা বন্টন করেছি পার্থিব জীবনে এবং একে মর্যাদাকে অপরের উপর উন্নতি করেছি যাতে একে অপরকে সেবক রূপে গ্রহণ করে তারা যা সঞ্চয় করে আপনার পালনকর্তার রহমাতা উত্তম আল্লাহ বলেন তারা যা সঞ্চয় করে জমা করে আপনার পালনকর্তার রহমত তার চেয়ে উত্তম কিন্তু এই সুযোগে ধনীরা দরিদ্রের উপরে শক্তিশালীরা দুর্বলদের উপরে জুলুম নির্যাতন নিপীড়ন অত্যাচার ও বিচার শোষণ চালিয়ে যাচ্ছে একটি অন্যতম আর তোমাদের কি হল যে তোমরা আল্লাহর রাহে লড়াই করছ না অথচ দুর্বল সেই পুরুষ নারী ও শিশুদের পক্ষে তোমরা লড়াই করছোনা যারা বলে হে আমাদের পালন আমাদের কাছে এই জনপদ থেকে নিষ্কৃতি দান করুন এখানকার অধিবাসীরা অত্যাচারে আর তোমার পক্ষ থেকে আমাদের জন্য পক্ষ অবলম্বনকারী নির্ধারণ করে দাও এবং তোমার পক্ষ থেকে আমাদের জন্য সাহায্যকারী নির্ধারণ করে দাওকা নাসির তোমার পক্ষ থেকে আমাদের জন্য অলি পাঠাও তোমার পক্ষ থেকে আমাদের জন্য একজন সাহায্যকারী পাঠাও সাহায্যকারী নির্ধারণ করে দাও এভাবে অন্য এই কায়তে এসেছে আল্লাহ যদি একজনকে অপরজনের দ্বারা প্রতিহত না করতেন তাহলে গোটা দুনিয়া বিধ্বস্ত হয়ে যেত কিন্তু বিশ্ববাসীর প্রতি আল্লাহ একান্তই দয়ালু করুণাময় অকাল দুফিন আল্লাহ আলমিন আল্লাহ বিশ্ববাসীর প্রতি দয়ালু করুণাময় তাহলে এই আয়ের দ্বারা বোঝা গেল আল্লাহ সব হানাহুয় তালা যুদ্ধের মাধ্যমে যারা ফাসাদ সৃষ্টি করবে তাদেরকে ধ্বংস করে পৃথিবীকে ফাসাদ মুক্ত করবেন সুতরাং ফাসাদ দূর করার অন্যতম উপায় হলো জিহাদ এর পূর্বের আয়তে আল্লা সুবি হানা হুয়া ফি বললেন তোমরা আল্লাহর রাস্তায় কেন যুদ্ধ করছো না দুর্বল নারী পুরুষ শিশুদের পক্ষে তাহলে এই আয়াতের মধ্যে বললেন যে আল্লাহ সুবাহানাহালা জেহাদের মাধ্যমে দুনিয়াকে ফাসাদ মুক্ত করবেন তাহলে আমরা বুঝতে পারলাম যে জেহাদের যত লক্ষ্য উদ্দেশ্য আছে এর ভিতরে একটি लक्ष्य उद्देश्य हल दुरबल अत्याचारी के जालिम के जेहर लक्ष्य उद्देश्य गुरुपूर्ण लक्ष्य उद्देश्य जेहर लक्ष्य उद्देश्य समूह थे गुरुपूर्ण लक्ष्य उद्देश्य हल्दा अर्थात जेहर मध्यम मानुष देखे आल्लाहर दिखे आह्वान करीम सल अल्लम যখন কোনো এলাকায় জিহাদের জন্য সেনা দল পাঠাতেন তখন প্রথমে ইস্তাম গ্রহণ করার দাওয়াত পেশ করার জন্য নির্দেশ দিতেন যদি ইস্তাম গ্রহণ করে তাহলে তাদের বিরুদ্ধে যুদ্ধ করার নির্দেশ ছিল না বরং তার চান মালের নিরাপত্তার জন্য একজন সাধারণ মুসলিমের সমতুল্য বলে বিবেচিত হত। এভাবে সঙ্গে কয়েকটি হাদিস ইনশাল্লাহ আমরা জিকির করবো কয়েকটি হাদিস উল্লেখ করব যেমন একটি হাদিসে এসেছে তিনি বলেন যে রাসুলকাল করেন আমরা এখানে হাদিসের এক অংশ লোক করবো আমাদের প্রয়োজন যে আল্লাহ রসুল বলেন্লা আলহি আ अतबार तुम तमाम आहवान करो तर प्रति आल्लाहर जो हक रही जानाओ आल्लाहर कसम तुम्हार मध्यमे आल्ला जति के हिताय दिवें ताल उत् चे उत्तम यही वाक्यटी ऐतिहासिक खाइार खायबार जुद्धर कमांडर घोषणा करार हादिस एक अंश जे जख रसल्कम सल्लासल्लम हजरत আলিরাজি আল্লাহ তালুর হাতে ইসলামের পতাকা দিয়ে তাকে এই ওসিয়ত করেছিলেন যে তুমি তাদেরকে ইসলামের দিকে আহ্বান করবে ডাকবে এবং তাদের প্রতি আল্লাহর যে হক রয়েছে তা তাদেরকে জানিয়ে দেবে এমনকি আল্লাহ রসুসাল্লা আলহি আসাল্লাম রেহাদিসে বললেন যে যদি তারা ইসলাম গ্রহণ করে তোমার মাধ্যমে আল্লাহ সুবাহানাহ তালা যদি কোনো এক ব্যক্তিকে কোনো জাতিকে হেদায়েত দান করে তাহলে সেটা তোমার জন্য লাল উঠনি উত্তম হবে তাহলে এই হাদিস দেন আমরা বুঝতে পারি যে ওই যুদ্ধটাও ইহুদিদেরকে হত্যা করার জন্য বা তাদের অর্থসম্পদ দখল করার জন্য ছিল না বরং এর মূল উদ্দেশ্য ছিল এর মূল মুখ্য ছিল ইসলামের দিকেই তাদেরকে দাবাত দেওয়া এটাই মূল উদ্দেশ্য ছিল এভাবে অন্য এক হাদিসে এসেছে যে আল্লাহ রসুল সাল্লু আলি আসালাম বলেন ইহাদৃষ্টি বর্ণিত তিনি বলেন রসুলক বলেন যে আমাকে আদেশ দেওয়া হয়েছে তাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য যতক্ষণ পর্যন্ত না তারা সাক্ষ্য দেয় এই সাক্ষ্য দেয় যে আল্লাহ সারা ইবাদতের যোগ্য কোনো ইলা নেই এবং মোহাম্মদ সাল্লাহ আলহিহসাল্লাম হলেন আল্লাহ রসুল এবং তারা সালাদ প্রতিষ্ঠা করে এবং জাকাত দেয় অতপর যদি তারা এই কাজগুলি করে তবে তাদের রক্ত ও সম্পদ আমার থেকে নিরাপদ তবে ইসলামের অন্য কোন বিধানের কারণে যদি রক্তপাতের আদেশ আসে তাহলে সেটা ভিন্ন কথা আর তাদের কৃত হিসাবে দায়িত্ব আল্লাহ সবাই মানা ইদির وبمن معه من المسلمين خيرا ثم قال اغزوا بسم الله في سبيل الله قاتلوا من كفر بالله اغزوا ولا تغلوا ولا تغدروا ولا تمثلوا ولا تقتلوا وليدا وإذا لقيت عدوك من المشتكين فادعهم إلى ثلاث خصال أو خلال فأيتهن ما أجابوك فاقبل منهم أكف عنهم হুম ইদ আল ইসলামি ফাইন আজাবুক অর্থাৎ হজরত সুলাইমানা রদিয়াল বর্ণিত তিনি তার পিতা থেকে বর্ণনা করেন যে রাসুল ইক্রম সাল্লিহ সাল্লাম যখন কাউকে কোনো সেনা দলের আমিন নিযুক্ত করতেন তখন তাকে বিশেষভাবে আল্লাহকে ভয় করে চলার ওসিয়াত করতেন এবং তার অধীনস্থ সকল মুসলিমদের সাথে সদাচরণ ভালো আচরণ ভালো আখলাখ দেখানোর ভালো আচরণ করার নির্দেশ দিতেন অতবার বলতেন আল্লাহর নামে আল্লাহর রাস্তায় যুদ্ধ করো যারা আল্লাহকে অস্বীকার করে তাদের বিরুদ্ধে যুদ্ধ করো গণিমতের মালে খেয়ানত করো মুসাল্লা করো না কান চোখ ইত্যাদি কর্তন করো না কেট না শিশুদেরকে হত্যা করো না যখন তোমরা তোমাদের শত্রু অর্থাৎ মসজিদদের মুখোমুখি হবে তখন তোমরা তিনটি জিনিসের দিকে তাদেরকে আহ্বান জানাবে তারা যে কোনো একটি গ্রহণ করলেই তুমি তা মেনে নিবে প্রথমেই তাদেরকে ইসলামের দাওয়াত দিবে ইসলামের দাওয়াত দাও যদি তারা তাতে সাড়া দেয় তাহলে তাদেরকে ছেড়ে দাও তাহলে এই হাদিস আমরা দেখতে পেলাম যে আল্লাহ রসুল্লা সাল্লাম বললেন যে তাদেরকে প্রথমেই ইসলামের দিকে আহ্বান করো যদি তারা ইসলাম গ্রহণ করে ইসলামের পথে আসে তাহলে তাদেরকে ছেড়ে দাও আল্লাহ সাল্লাহ আলাই স্পষ্ট বলেন। বললেন যুদ্ধের ময়দানে যখন কিছু লোক ইসলাম গ্রহণ করা সত্ত্বেওসামাজ রাজি আল্লাহ তালু তাদেরকে হত্যা করলেন তখন রাসুল ইকরিম সাল্লাহু আলাই তাকে তিরস্কার করলেন সরাসরি হাদিস এসেছে जो ओसामा इबने जा रजियाल्लाह तालन थे वर्णित रसुल्लाह आलह सल्लम केुद्धे पाठल सकाल बेला जोहर एक जन लोक के देखते पेलम से बल लाइलाह इलाह हमें तरह हत्या करलम ये हमार मध्य एक प्रकार संसार सृष्टि हल सन्देहर सृष्टि हल विषयटी रसुल्लाह आलह सल्लम के जाना अवहित करलमें लाईलाह इलाह हत्या कर ले तो अस्त्र भयचान कथा रसुल्लासल्लम तुम तरह अंतर टी सी देखें ना कें से अंतर दिए बोले ना कि अंतर दिए बोले ना एक रसुल्लासल्लम बार बार बोलते लगलें तक तक हमारे हिले जो आज के मात्र इ्सलम ग्रहण करतम তাহলে আমার দ্বারা একজন মুসলিমকে হত্যা করার মতো জঘন্য অফরাধ হতো না এ জাতীয় আরো অনেক হাদিস আছে যেগুলো দ্বারা প্রমাণিত হয়েছে। যে জিহাদের একটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য হচ্ছে মানুষকে ইসলামের দিকে আহ্বান করা জিহাদের এটাই তো মূলনীতি যে শুরুতেই প্রথমেই তারা কাফেরদেরকে ইসলামে আসার ইসলাম গ্রহণ করে দাওয়াত দিবে তাহলে আমরা স্পষ্টভাবে বুঝতে পারলাম যে জিহাদের একটা উদ্দেশ্য হচ্ছে দাওয়াত ইসলামের দিকে তাও এভাবে জিহাদের যত লক্ষ্য ও উদ্দেশ্য আছে এর মধ্যে আরেকটি লক্ষ্য উদ্দেশ্য হল আল ফরকু বাইনাল জিহাদের মাধ্যমে প্রকৃত মুসলিম ও মুনাফিকের পরিচয় স্পষ্ট করা থেকে হাদিসটি তিনি বলেন তিনি বলেন বলেছেন যে ব্যক্তি এমন অবস্থায় মারা গেল যে সে কখনো যুদ্ধ করেনি এবং মনে মনে যুদ্ধের আকাঙ্ক্ষাও পোষণ করেনি সে মুনাফিকের একটি অংশ নিয়ে মারা গেল এই হাদিসের মাধ্যমে আমরা বুঝতে পারি যে জিহাদ ত্যাগ করা একটি নিফাকের লক্ষণ মুনাফিকের আলামতের ইমানের সততাও প্রমাণিত হয়েছে জিহাদের মাধ্যমে পবিত্র কুরআদ হয়েছে যখন মুমিন্ডা শত্রুবাহিনীকে দেখল তখন বলল আল্লাহ ও তার রসুল এরই ও করেছিল আমাদেরকে এবং আল্লাহ ও তার রসুল সত্য আদাই করেছেন অমা জায়দ আহম ইল্লাহ ইমান আউ্ তাস্তিমা যখন তারা তাদের শত্রুবাহিনীদেরকে দেখল তখন তাদের ইমান ও আত্মসমর্পণ বেড়ে গেলো অমা জায়দাহ ইল্লাহ ইমান আউ্ তাস্তিমা তাদের ইমান তাদের أنه قد تأتي في حالة شمارة وفي رب العالمي فرى الله سبحانه وتعالى قال من المؤمنين رجال صدقوا ما عاهد الله عليه فمنهم من قضى نحبه ومنهم من ينتظر وما بدلوا تبديل ليا جزي الله الصادقين بصدقهم ويعذب المنافقين إن شاء أو يتوب إن الله كان غفورا رحيما মুমিনের মধ্যে কথেক মুমিন আল্লাহর সাথে কীর্তা পূর্ণ করেছে তাদের কেউ কেউ মৃত্যুবরণ করেছে এবং কেউ কেউ প্রতীক্ষা করতেছে তারা তাদের সংকল্প মোটেই পরিবর্তন করেনি অমাবাদ দারু তাবে দিলা এটা এজন্য যাতে আল্লাহ সত্যবাদীদেরকে তাদের সত্যবাদিতার কারণে প্রতিদান দেন এবং ইচ্ছা করালে মুনাফিকদেরকে শাস্তি দেন অথবা ক্ষমা করেন নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু। এ আয়তে যারা জিহাদের মাধ্যমে বিরত্বের সাথে যুদ্ধ করে সাহাযাত বরণ করেছেন অথবা তার অপেক্ষায় রয়েছেন তাদেরকে সত্যবাদী বলে আখ্যায়িত করা হয়েছে আর যারা এর বিপরীত চরিত্রের অধিকারী তাদেরকে মোনাফিক বলে আখ্যায়িত করা হয়েছে সুতরাং জিহাদের মাধ্যমে সত্যিকার মুমিন আর মোনাফিক পৃথক হয়ে যায় এভাবে জিহাদের লক্ষ্য ও উদ্দেশ্যসমূহ থেকে আরেকটি উদ্দেশ্য হলো। কলা উল ফিতান অর্থাৎ ফিতনার মূলোৎপাটন করা জেহাদের আরেকটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য আছে ফিতনা ফসাদকে তার মূল্পাটন করা আমরা আগেই আলোচনা করেছি যে জেহাদের উদ্দেশ্য হচ্ছে মানুষকে আল্লাহর দিকে আহ্বান করা যারা এই আহ্বানে সাড়া দিবে তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে নিষেধ করা হয়েছে এটার উদাহরণ হচ্ছে যখন কেউ ক্যান্সারে আক্রান্ত হয় তখন তাকে औषधपत मलम माल एंटीबायोटिक इत्यादि दिए भलो करार चेष्टा है करा करा किंतु ताते जो क्ष ना तक शरन्य अंग रक्षा करते हम ओई अंगटी केटे फिलते आस्ते आस्ते अन्ग कसारे आक्रांत हो जाए एक क्षेत्र में डाक्तुबी के निर्देश दे तुम्हारा अंगटी कैंसार धरा पड़े वाला केटे फिलते नतुबा वो कैंसार अन्न्य अंगे छड़े पड़े আর তাতে তোমার গোটা দেহ নষ্ট হয়ে যাবে এজন্য প্রয়োজন হবে যে তুমি এত লক্ষ টাকা দিবে এত হাজার টাকা দিবে তোমার এই অঙ্গটিকে কেটে ফেলা হবে তখন রোগী কি করে সে রোগী তখন নিজের জায়গা জমি তার গরু ছাগল ইত্যাদি যেই সম্পদ আছে সব বিক্রি করে টাকার ব্যবস্থা করে সকলের কাছে সে দোয়া চায় যেন ডাক্তার ঠিক মতো তার অপারেশন করতে পারে তারপর ডাক্তারকে টাকা দেয় ডাক্তার রুগীকে অপারেশন থিয়েটারে নিয়ে যায় এসব কেন একটি অঙ্গ কেটে ফেলার জন্য ক্ষেত্রে আজ পর্যন্ত পৃথিবীর কোনো জ্ঞানবান মানুষ এই অভিযোগ তুলেনি যে ডাক্তার কেন তার অপারেশন রুমে তাকে নিয়ে গেল কেন ডাক্তার একটা লোকের অঙ্গকে কেটে ফেলতেছে তার অপারেশন রুমে বরং সকলেই ডাক্তারের জন্য দোয়া করে তাকে টাকা পয়সা দেয় যেন ঠিক মতো কাটতে পারে কারণ সকলেই জানে এই অপারেশন করা হচ্ছে রুগীর অন্য অঙ্গগুলোকে রক্ষা করা ঠিক তেমনিভাবে কুফুর শির্খ নেফাঁক এগুলি হল রোগ এগুলিকে কি আস্তে বিভিন্ন পদ্ধতিতে বিভিন্ন মাধ্যমে এগুলিকে দূর করার চেষ্টা করা হয় যেমন তাদেরকে দাওয়াত দেওয়া হয় তাকে আল্লাহর দিকে আহ্বান করা হয় আল্লাহর হুকুম মেনে নেওয়ার নির্দেশ দেওয়া হয় এগুলি হলো প্রথমে চিকিৎসা কিন্তু পৃথিবীতে কিছু মানুষ আছে যাদেরকে কোনো দাওয়াত কোনো চিকিৎসা কাজে আসে না তারা ক্যান্সার সমতুল্য হয়ে গেছে তাদের কাজই হচ্ছে পৃথিবীতে এ জাতীয় লোকদেরকে জিহাদের মাধ্যমে অপারেশন করে গোটা পৃথিবীর মানব দেহ থেকে অপসারণ করা ফেলে দেওয়া জরুরি নতুবা তারা গোটা পৃথিবীর মানুষকেই ফিতনা ফাসাদে জর্জরিত করে ফেলবে আর ফিৎনা ফাসাদের চেয়ে হত্যা করা অনেক ভালো এই ধরনের ফিতনা না রেখে এই ধরনের ফাসাদকে না রেখে একে কেটে ফেলে দেয়া পৃথিবী থেকে বিচ্ছিন্ন করে দেয়া। অনেক ভালো যেমন পবিত্র কুরআ শেষে আল্লা সুবাহানাহত বলেন অলফিতনা তো আসাদ্য মিনাল কতলি আর ফিতনা হত্যার চেয়েও কঠিনতর এভাবে আর বলেছেন অলফিতনা তো আকবারও মিনাল কতলি अल फित हत्यार चे जगन् हत्या बड़ेना चमूल करते नाम जिहा पवित्र कुरानी स्पष्ट भाविलुहुना तुम्हारा तर बिद्ध करो जतना हैदत्त दिन ইসলাম আল্লাপদিন জীবন ব্যবস্থা যতক্ষণ পর্যন্ত প্রতিষ্ঠিত না হয় এভাবে অন্য এতে শীল আর বলেন আর তাদের বিরুদ্ধে যুদ্ধ করো যে পর্যন্ত না ফিতনা খতম হয়ে যায় এবং দিন আল্লাহর জন্য হয় সুতরাং তারা যদি বিরত হয় তাহলে জালিমরা ছাড়া কোন কঠোরতা নেই তাহলে জিহাদের লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কেও আমাদের এই যে আলোচনা আজকের এই আলোচনার মাধ্যমে পরিষ্কার হয়ে গেল যে জিহাদ ফরজ হওয়ার উদ্দেশ্য মানুষকে জোরপূর্বক ইসলাম গ্রহণ করানো নয় জোর ইসলাম গ্রহণ করতে বাধ্য করা নয় যেটা বর্তমান যুগের ইহুদ খ্রিস্টান এবং তাদের মিডিয়া জগৎ প্রচার করে থাকে যে ইসলাম তরবারি জোরে প্রতিষ্ঠিত হয়েছে এটা তাদের জিহাদের লক্ষ্য উদ্দেশ্য সম্পর্কে সম্পূর্ণ অজ্ঞতার কারণে কথা তারা বলে অথবা ইচ্ছা করে না জানার ভান করে তারা এ কথা বলে নতুবা যদি জেহাদের উদ্দেশ্য তরবারির জোরে ইসলাম গ্রহণ করানোই হতো তাহলে যুদ্ধের ময়দানে প্রথমে ইসলামের দাওয়াত পেশ করা তাতে রাজি না হলে জিজিয়া কর দেওয়ার জন্য আহ্বান করা এইগুলো নির্দেশ দেওয়া হতো না যে প্রথমে দাওয়াত দিবে তা না হলে তোমরা জিজিয়ার প্রতি আহ্বান করবে এ ধরনের আদেশ দেওয়া হতো না কেননা তাদেরকে হত্যা করে ইসলাম প্রবেশ করে এমন একটা টার্গেট থাকতো মুসলিমরা যতগুলো দেশ যুদ্ধ করে বিজয় করেছে সেখানে তাদেরকে ইসলাম গ্রহণ করার আহ্বান করা হয়েছে ইসলাম গ্রহণ না করলে জিজিয়া আদায় করার নির্দেশ দেওয়া হয়েছে জিজিয়া আদায় করতে রাজি হলে তাদেরকে ধর্ম পালনে पूर्ण इख्तार स्ीनता देवरा पर जेहर जे उद्देश्य हे आल्लाहर जमीनी आल्ला दिन प्रतिष्ठा करा अल्लाह रसुल्ला सल्लम ए मुमिने इज्जत रक्षा कर सकल प्रकार तबुत काफिर दाम्बिक अहंकारी समस्त अहंकार समस्त क्षमता दम्ब अहंकार गौरव दुल्सत कर दिए मानुषे सर्वभौमत और मानव प्रसित आईन তথা বহু ইলাহ বহু রবের ইবাদত থেকে মানবজাতিকে মুক্ত করে এক আল্লাহর সর্বভৌমত্ব ও কমান্ড প্রতিষ্ঠিত করাই হলো যেহাদের একমাত্র লক্ষ্য উদ্দেশ্য বর্তমান যুগে কিছু নামদারে মুসলিম পশ্চিমা চিন্তা চেতনায় লালিত পালিত এহুদুদের পাঁচ আটা গোলাম কোরআন হাদিস ও ইসলামী ইতিহাস থেকে সম্পূর্ণ অজ্ঞ মুখ ইসলামের একদল নাদান দোস্ত ইহুদি খ্রিস্টানরা যে অভিযোগ তারা করে সেই অভিযোগের কাছে এই সমস্ত লোকেরা নিজেদেরকে সম্পূর্ণভাবে অসহায় ও লজ্জিত মনে করে তাদের বন্ধু ইহুদ খ্রিস্টানদেরকে জিহাদের প্রকৃত উদ্দেশ্য সম্পর্কে অবহিত না করে বরং নিজেরাও অজুর পেশ করে এবং অজুহাত খুঁজে বের করার চেষ্টা করে তারা বলে না ভাই ইসলামে আক্রমণত্ব কোনো যুদ্ধ নাই জিহাদকে শুধুমাত্র কেউ যদি মুসলমানদের উপরে হামলা করে তা প্রতিহত করার জন্য তা বাধা প্রদান করার জন্য আর তারা এজন্যই কোরআনের ওই সকল আয়াত ও হাদিসগুলো পেশ করে থাকে যেগুলোতে প্রাথমিক থেকে মাত্র যারা মুসলিমদের উপর আক্রমণ করে তাদের অন্য সকল মানুষ থাকবে তারা ইসলামে অনুশাসনের অধীনস্থ হয়ে থাকবে কিন্তু সকল জায়গায় ইসলামী হুকুমত প্রতিষ্ঠিত থাকবে দিন কায়েমের উদ্দেশ্য এবং দিনে ইসলামকে অন্য সকল দিনের উপরে বিজয় করার জন্য জি হাজে করা হয়েছে এটাকে তারা সম্পূর্ণভাবে অস্বীকার করে তারা এড়িয়ে যায় আর তাই তাদের এই জাতীয় বক্তব্য বর্তমান যুগের অনেক যুবককে বিভ্রান্ত করেছে তারাও এখান বড়বেলায় যে জেহাদ শুধু আত্মরক্ষার জন্য আক্রমণের জন্য নয় তাদের এই বক্তব্যগুলো সম্পূর্ণ ভিত্তিহীন বানোয়ার উদ্দেশ্য প্রণীত বক্তব্য কোরআন হাদিসে এর কোনো ভিত্তি নাই জেহাদের ইতিহাসের এর কোনো নজির নেই চৌদ্দ বছরের ত্রিকেহে ইসলামের বিশাল ভান্ডারে এর কোনোই অস্তিত্ব নাই শুধুমাত্র কাফেরদেরকে খুশি করার জন্য পশ্চিমা চিন্তাধারার মাধ্যমে প্রবাহিত লোকেরা মানুষকে জিহাদ বিমুখ করার জন্য এবং জিহাদ ও মুজাহিদিনদের প্রতি মানুষকে বিভাজন করার জন্য এটা তাদের এক নতুন ডায়লগ যে তারা কথা বলে যে ইসলামে কোনো আক্রমণাত্মক জিহাদ নেই শুধু প্রতিরোধমূলক জিহাদ আছে সুতরাং আল্লাহ সব হানা হুয়া আমাদের সকলকে বিষয়টি যথাযথভাবে মোজাত তা ওফিক দান করুক